আসসালাম রহমতুল্হামদুলিলাম রসুলিল্মাদউজব আমাদের এই আলোচনার বিগত পর্বে যে আলবাইল মুআ অর্থাৎ এভাবে দাম চূড়ান্ত না করে মূল্য চূড়ান্ত না করে বরং দুটি সম্ভাবনার উপর এটিকে ঝুলন্ত রেখে যদি চুক্তি সম্পন্ন করা হয় তাহলে এই চুক্তি এটি একটি শরীয়ত অনুমোদিত শরীয়তে নিষিদ্ধ একটি চুক্তি বলে গণ্য হবে এবং এই চুক্তি এটা বাস্তবায়ন করা এটা শরীয়তসম্মত হবে না এটি একটি শরীয়তসম্মত ক্রয় বিক্রয় বলে সাব্যস্ত হবে না হ্যাঁ প্রথমে এটা থাকতে পারে বিক্রেতার পক্ষ থেকে এই ধরনের কথা থাকতে পারে এই ধরনের অপশান থাকতে পারে যে তুমি কিভাবে কিনতে চাও তুমি নগদ কিনবা কিস্তিতে কিনবা বাকিতে কিনবা যদি নগদে কিনো তাহলে এই মূল্য কিস্তিতে কিনলে বাকিতে কিনলে এই মূল্য এবং যেই বৈঠকে বা যখন তাদের মধ্যে ক্রয় বিক্রয়ের কথাবার্তা হচ্ছে তখনই ক্রেতা এটা এনশিওর করলো যে হ্যাঁ আমি এটা নগদ দিচ্ছি আমি এটা বাকিতে নিচ্ছি না কাজেই ক্রেতা বললো তাহলে আমাদের মধ্যে মূল্য সাব্যস্ত হলো একশত টাকা বাস ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল একশো টাকা মূল্যে পণ্যটা বিক্রয়ের এটা ট্রানজ্যাকশন হলো এটা চুক্তি হলো অথবা সে বললো যে না আমি কিস্তিতে নিব বাকিতে নিব সেক্ষেত্রে পণ্য মূল্য নির্ধারিত হলো তাহলে একশো বিশ টাকা মূল্য যে কোনো একটাকে সেটেল করে তারপরে মজলিসুল আত তারপরে ক্রয় বিক্রয়ের সেই মজলিস এটা সম্পন্ন করতে হবে তাহলে এটি বৈধ হবে আর যদি কোনো একটিকে সেটেল না করে ঝুলন্ত অবস্থায় রেখে চলে গেল এবং তারা বিচ্ছিন্ন হয়ে গেল মজলিসুল আত থেকে মুস্তারি বলল আমি পরবর্তীতে এসে এটা নিশ্চিত করব তাহলে আর এই ক্রয় বিক্রয়টা শরীয় সম্মত থাকলো না এখানে কারণ কারণ ওই আলগারার যে এখানে অনিশ্চয়তা থেকে যাচ্ছে যে আসলে মূল্য কোণটি একশো টাকা মূল্য না একশো টাকা মূল্য মূল্যের ব্যাপারটা অনিশ্চিত থেকে যাওয়ার কারণে শরীয়তের মধ্যে এই ধরনের চুক্তি অর্থাৎ চুক্তির কারণে এখানে যে চুক্তিটাকে মোয়াল্লাক রেখে দেওয়া হয়েছে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে পেন্ডিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে এই পেন্ডিং অবস্থায় মূল্য রেখে দেওয়ার কারণে চুক্তিতে এই ধরনের চুক্তি এবং এই ধরনের ব্যবসা এটা সম্মত নয় প্রিয় দর্শক আরেকটি চুক্তির কথা আমরা বলবো যেই চুক্তিটি গারের কারণে অনিশ্চয়তা থেকে যাওয়া অস্পষ্টতা থেকে যাওয়ার কারণে সেটি শরিয়াতে ইসলামিয়ার মধ্যে নিষিদ্ধ সেটি হল আলবাইল মুজাফ অর্থাৎ ভবিষ্যতের দিকে সম্পৃক্ত করে ক্রয় বিক্রয় করা হলো যেমন চুক্তি হচ্ছে এখন সময় হলো যে কোনো মাস ধরে নিন আপনারা আমরা জুন মাসের এক তারিখে চুক্তি হচ্ছে চুক্তিটা কি হচ্ছে যে আমাদের মধ্যে এই পণ্যের ক্রয় বিক্রয় সম্পন্ন হবে আগামী জানুয়ারি মাসের এক তারিখে তাহলে জানুয়ারি মাসের এক তারিখে ক্রয় বিক্রয় সম্পন্ন হবে চুক্তিটা হল এখন জানুয়ারি মাসের এক তারিখে সে পণ্য দিবে জানুয়ারি মাসের এক তারিখে সে মূল্য পরিশোধ করবে এভাবে আল মুজাফ ইল আল মুস্তকিল ভবিষ্যতের কোনো সময়ের দিকে সম্পৃক্ত করে যখন কোনো ক্রয় বিক্রয় সম্পন্ন হবে এটাকে বলা হয় আলবাইল মুজাফ ভবিষ্যতের কোন সময়ের দিকে ভবিষ্যতের সাথে সংশ্লিষ্ট একটি লেনদেন একটি ট্রানজেকশন এটি শরীয়তে ইসলামিয়ার মধ্যে নিষিদ্ধ এবং কারণ একই যে এখানেও গারার থেকে যাচ্ছে তথা অস্পষ্টতা থেকে যাচ্ছে এই অস্পষ্টতাটা এটা থাকবেই স্বাভাবিক কারণ ছয় মাস পরে যখন সময় আসবে এই চুক্তি কার্যকর করার তখন দেখা যেতে পারে যে যেই পণ্যটা ক্রয় বিক্রয় হয়েছে সেই পণ্যের মার্কেট আপডাউন করতেই পারে স্বাভাবিক সেই পণ্যটার মধ্যে তার মান কিছুটা কমবে বেশি হয়ে যেতে পারে তো পণ্যের মধ্যে কোনো তারতম্য আসতে পারে পণ্যের মার্কেট চেঞ্জ হতে পারে পণ্যের মার্কেট আপডাউন করতে পারে কখনও কখনও কোনো পণ্যের ডিমান্ড ইনক্রিজ করে কখনও কখনো কোনো পণ্যের ডিমান্ড ডিক্রিজ করে কখনো একটা ফল করে কখনও মার্কেট কখনও মার্কেট হাই হয়ে যায় প্রাইস এই জাতীয় নানা বিষয় এটা তো মার্কেটে চলতেই থাকে এখন হতে পারে এই কারণে পরবর্তীতে একটা সমস্যা সৃষ্টি হবে কারণ পণ্যের মধ্যে সামান্য একটু তারতম্য চলে এসেছে মার্কেট একটু পরিবর্তন হয়ে গেছে এখন ছয় মাস পরে বিক্রেতা মনে করতে পারে যে মার্কেটে এখন হাই আছে আমি এটা দিব না ইত্যাদি এই সকল কারণ হতে পারে যদি নাও করে তারা কিন্তু মূল কারণ যেটি যে এটি একটি সরিয়া নিষিদ্ধ প্রক্রিয়ায় ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে যে এমন একটা ভবিষ্যতের দিকে সংশ্লিষ্ট করে ক্রয় বিক্রয় হলো ভবিষ্যতের দিকে সংশ্লিষ্ট করে কিছু ক্রয় বিক্রয় যেটা পরবর্তীতে হবে এমন কিছু ক্রয় বিক্রয় শরীয়দের মধ্যে অনুমোদিত আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ তার কিছু কন্ডিশন আছে কিছু শর্ত আছে তার কিছু বিভিন্ন সেখানে আলোচনা রয়েছে শর্তের সাথে কিছু কিছু ভবিষ্যতের ক্রয় বিক্রয় জায়জ আছে বৈধ আছে কিন্তু চুক্তি হচ্ছে এখন এখন পণ্য দিব না এবং এখন মূল্য পরিশোধ করা হবে না উভয়টাই হবে পরবর্তী সময়ে ট্রানজ্যাকশনটা আর চুক্তিটা হয়ে যেগুলো আগে ক্রয় বিক্রয়ের আত্মটা সম্পন্ন হয়ে গেল এখন কিন্তু কার্যকর হবে উভয়টাই পরবর্তীতে এই ধরনের কোনো ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তের মধ্যে এটা অ্যালাউ করা হয় নাই এটাকে ইসলামী শরীয়ত এটাকে গ্রহণ করেনি নিষিদ্ধ করেছে এটা হতে পারে যে পণ্য এখন বিক্রি হয়ে গেল পণ্য হস্তান্তর হয়ে গেল মূল্য পরবর্তীতে দেওয়া হবে শরীয়তের মধ্যে এটাকে বাকি বিক্রি বলা হয় আবার এমনও হতে পারে যে এখন মূল্য পরিশোধ করা হল পরবর্তীতে পণ্য গ্রহণ করা হবে সেটাকে বাইউসালাম বলা হয় যেটাকে আমরা ভিন্ন আলোচনায় বিস্তারিত আলোচনা করতে হবে কিন্তু এখন পণ্য হস্তান্তর করা হবে না মূল্যও গ্রহণ করা হবে না তাহলে এই ধরনের ক্রয় বিক্রয়ের কোনো ধরনের অবকাশ ইসলামী শরিয়তের মধ্যে নেই কাজেই এটি একটি ক্রয় বিক্রয় যেটিকে মুজাফ ইলাল মুস্তাকবেল বলা হয় ভবিষ্যতের দিকে যেই ক্রয় এটি সংশ্লিষ্টতা সম্পূর্ণই ভবিষ্যত বর্তমানে তার কিছুই নেই বাস্তবতা এই ধরনের ক্রয় বিক্রয় নিষিদ্ধ কারণ এখানে ঘরারের বিদ্যমান রয়েছে ঘরার বিদ্যমান থাকার কারণে ঘরারের এই কারণ অস্পষ্টতা থেকে যাওয়ার কারণে অনিশ্চয়তা থেকে যাওয়ার কারণে এই ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তে অ্যালাউ করে না গ্রহণ করে না প্রিয় দর্শক এই যে গারার এতক্ষণ পর্যন্ত আমরা বেশ কয়েকটি ক্রয় বিক্রয়ের রূপ নিয়ে আমরা আলোচনা করলাম যেমন আলবাইল মুজাফ ভবিষ্যতের দিকে সংশ্লিষ্ট একটি ক্রয় বিক্রয় এর পূর্বে বললাম আলবাইউল মু অর্থাৎ পেন্ডিং একটি ক্রয় বিক্রয় একশো টাকা হবে মূল্য না ১২০ টাকা হবে মূল্য এটা ফাইনাল করা হলো না চূড়ান্ত করা হলো না অস্পষ্ট অবস্থায় রেখে দেয়া হলো অথবা আরও কিছু ক্রয় বিক্রয় যেগুলো বলা হলো বায়ুল মুলামাশা বায়ল মোনাবাজা ব্যয়ুল হাসাত কঙ্কর নিক্ষেপ করলে স্পর্শ করলেই ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে যাবে অস্বীকার করার উপায় থাকবে না এই ধরনের ক্রয় বিক্রয় এর আগে আমরা বলেছিলাম বায়ন ফি বাই আতিন বাই আতুন ফি বাই আতিন এক ক্রয় বিক্রয়ের মধ্যে আরেকটা একটা ক্রয় বিক্রয়কে যদি শর্তরূপে জুড়ে দেওয়া হয় অথবা বা এই হল অর বোন অথবা কিছু টাকা দেওয়া হলো কিছু মূল্য পরিশোধ করা হলো এই চুক্তিতে যে যদি ক্রেতা পণ্য ক্রয় করে তাহলে এটা মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর না ক্রয় করলে এই টাকাটা মাইট যাবে এবং এটা বিক্রেতা পেয়ে যাবে এই যে এতগুলি রূপ বলা হলো এই সবগুলো ক্রয় বিক্রয়ের মূল একটি এখানে ব্যাপার সেটা চুক্তিটাই এমনভাবে হয়েছে যে চুক্তির মধ্যেই গড়ার বিদ্যমান উভয়ের মধ্যে যে আত্ম সম্পন্ন হল সেই আকদের মধ্যেই এখানে গড়ার বিদ্যমান অস্পষ্টতা বিদ্যমান এক ক্রয় বিক্রয়ের সাথে আরেকটা ক্রয় বিক্রয়কে জুড়ে দেওয়া হয়েছে অথবা পণ্য মূল্য দেওয়া হয়েছে ক্রয় বিক্রয়টাকে আসলে সম্পন্ন হবে কি হবে না হলে এটা মূল্য হবে না হলে এটা মূল্য হবে না এমনিতেই নিয়ে নিবে তারপরে এটাকে যদি নগদ কেনা হয় তাহলে একশো টাকা বাকি কেনা হলে ১২০ টাকা ব্যাপারটাকে এভাবেই পেন্ডিং অবস্থায় রেখে দেয়া হলো ক্রয় বিক্রয় করা হবে পরবর্তীতে পণ্য হস্তান্তর করা হবে পরবর্তীতে মূল্য পরিশোধ করা হবে এখন শুধু চুক্তি করা হলো এই যে সবগুলো চুক্তি এখানে এমন যে প্রতিটি চুক্তির মধ্যেই তাদের কথাবার্তা এবং তাদের আলোচনার মধ্যেই ঘরার বিদ্যমান তাদের আলোচনার মধ্যেই কারারের মূল কারণ এখানে থেকে গেছে যেই কারণে এখানে এই সকল ক্রয় বিক্রয়গুলো শরিয়ার আলোকে কোরআন এবং সুন্নার আলোকে ইসলামী শরিয়ার ভিত্তিতে এটা নিষিদ্ধ হারাম এবং অবৈধ লেনদেন এগুলো এই ধরনের লেনদেন যদি কেউ সম্পন্ন করে তাহলে এটা কার্যকর করা যাবে না বরং এটা কারণে তারা গুণাহার হবে এবং এই ক্রয় বিক্রয় এই যে কোনো একটি করে থাকলে সেই ক্রয় বিক্রয় থেকে আবার তাদের ফিরে আসতে হবে এবং গুণা হয়ে যাওয়ার কারণে পাপ হওয়ার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং পরবর্তীতে আবার পরিশুদ্ধভাবে ইসলামী শরিয়ার আলোকে ট্রানজ্যাকশান করতে চাইলে ক্রয় বিক্রয় করতে চাইলে করতে পারবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত গারারের একটি রূপ নিয়ে আলোচনা করলাম যেখানে গারার তথা অস্পষ্টতা বিদ্যমান হয় অস্পষ্টতা পাওয়া যায় চুক্তির মধ্যেই এখানে দ্বিতীয় আরেকটি টাইপ রয়েছে আরেকটি রূপ রয়েছে যেখানে চুক্তিটা পরিষ্কার কিন্তু চুক্তিটা হয়েছে এমন পণ্য ট্রানজ্যাকশনের জন্য যে পণ্যটার ভিতরেই অস্পষ্টতা বিদ্যমান সেই পণ্যের মধ্যে সেই ম্যাটার অফ ট্রানজ্যাকশন যেটা যেই পণ্য এখানে আদান প্রদান হবে তার মধ্যে অস্পষ্টতা বিদ্যমান সেই ঘরার বিদ্যমান থাকার কারণেও ক্রয় বিক্রয়টি নিষিদ্ধ হবে প্রিয়দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা ঘরারের দ্বিতীয় রূপটি নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব বিরতির সময়টুকু তো আপনারা আমাদের সাথেই থাকুন চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না ই সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়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 প্রতি বৃহস্পতিবার প্রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ বিউটি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 কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির আগে ইসলামী শরীয়তের মধ্যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টি নিষিদ্ধ গড়ার তথা অনিশ্চয়তা এবং অস্পষ্টতা এই বিষয়টি একটি রূপ নিয়ে আলোচনা করেছিলাম যে যেটি পাওয়া যায় যেই গড়ার এবং অস্পষ্টতা থেকে যায় চুক্তির মধ্যে ক্রেতা এবং বিক্রেতার যে চুক্তি সেই চুক্তির মধ্যেই সেখানে ঘাড়ার এবং অস্পষ্টতা থেকে গেল এখানে দ্বিতীয় আরেকটি রূপ রয়েছে ঘরারের সেটি হল গারার তথা অনিশ্চয়তা এবং অস্পষ্টতা চুক্তির মধ্যে নয় বরং পণ্যের মধ্যে মাহাল আত যেই বিষয়গুলো ট্রানজ্যাকশন হচ্ছে আদান প্রদান হচ্ছে যেই অর্থাৎ দ্রব্য এবং মূল্য পণ্য এবং মূল্য পণ্য এবং মূল্য এই দুটোর মধ্যেও যদি কোনো ধরনের অস্পষ্টতা অনিশ্চয়তা থেকে যায় তাহলে এটিও গারারের অন্তর্ভুক্ত এবং এ কারণে ইসলামী শরিয়া ফুরানসন্নার আলোকে মুস্তাহিদিনগণ অনেক ক্রয় বিক্রয়কে নিষিদ্ধ করে সাব্যস্ত করেছেন যেমন এই যে অস্পষ্টতা বা এই যে গারার এটি হতে পারে ক্রয় বিক্রয়ের যে পণ্য যেটি নির্ধারণ করা হয়েছে একেবারে তার মধ্যে ব্যাপক জাহালাতুল জিনস। অর্থাৎ এর পণ্যের যে ধরন সেটাই অস্পষ্ট থেকে গেল যেমন কেউ বলল বেহেতুকার সেই আেহতুকার সিল আতান একটা জিনিস আমি তোমার কাছে বিক্রি করলাম সে বলল ঠিক আছে আমি তোমার কাছ থেকে একটা জিনিস কিনলাম তো এই যে জিনিস এ থিঙ্ক একটা বস্তু একটা দ্রব্য শুধু এতটুকু কথা যদি বলে ক্রয় বিক্রয় করা হয় তাহলে এখানে পণ্যটা এটা একটা অস্পষ্ট থেকে গেল কি পণ্য কি জিনিসের ট্রানজ্যাকশন হলো এটা পরিষ্কার নয় এই কারণে এটা গরের অন্তর্ভুক্ত নিষিদ্ধ এবং শরীয়ত অননুমোদিত ক্রয় বিক্রয় বলে সাব্যস্ত হবে ব্যাপারটি আরেকটু অগ্রসর হতে পারে এভাবে বলল না যে আমি একটি জিনিস বিক্রি করলাম আরেকটু নির্ধারণ করলো কিন্তু পরিপূর্ণ নির্ধারিত হল না বিনওয়ায় মাহাল্লিল আখ যাহালাত বিনওয়ায়ী মাহাল্লিল আখ যদি থেকে যায় অর্থাৎ যেমন বলল আমি তোমার কাছে একটি প্রাণী বিক্রি করলাম তো প্রাণী বলার কারণে বস্তু বলার চেয়ে আমি একটি দ্রব্য বলার চেয়ে প্রাণী বলার কারণে বিষয়টি একটু স্পষ্ট হলো কিন্তু এতটাই স্পষ্ট হলো না যার কারণে গাড়ার দূর হয়ে গেল এবং পণ্যটি কি পণ্যের ট্রানজ্যাকশন এখানে হচ্ছে বিষয়টি এখানে নির্ধারিত হতে পারে এতটা স্পষ্ট কিন্তু হয়নি কাজে এখানেও গাড়ার থেকে গেলো যদি বলে আমি তখন সেটি প্রাণী বিক্রি করলাম তৃতীয় পর্যায় হলো যেই পণ্যের ট্রানজ্যাকশান হচ্ছে বলল এমন কোনো পণ্য বিক্রি করার কথা বলল যার সিফাত যার বিবরণটা অস্পষ্ট থেকে গেছে যার কোনো বিবরণ আসে নাই সিফাত সম্পর্কে তার বৈশিষ্ট্য এটা অস্পষ্ট থেকে গেছে এমনভাবে ক্রয় বিক্রয় করা হলো যে মাহাল্ল যে দ্রব্য এবং মূল্য পণ্য এবং মূল্য যেগুলো ক্রয় বিক্রয় হবে তার সিফাত এবং তার বৈশিষ্ট্য এটা উল্লেখ করা হয়নি বরং এটা অস্পষ্ট অবস্থাতেই ক্রয় বিক্রয় করা হলো যেমন কেউ বলল যে আমি তোমার কাছে বিক্রি করলাম এখানে এক শত বকরি আছে একশত বকরির মধ্যে বলল যে আমি তোমার কাছে এখান থেকে একটি বকরি বিক্রি করলাম এমন একটি ছাগল বা বকরি বিক্রি করা হলো বিক্রয় করা হলো যেটি অস্পষ্ট থেকে গেল কারণ এটি কোনটা তার বৈশিষ্ট্য নির্ধারণ করা হয় নাই এটাকে স্পেসিফিকভাবে চিহ্নিত করা হয়নি ঠিক তেমনিভাবে এরই মধ্যে এই যে ক্রয় বিক্রয়ের যে পণ্য সেটা তার বৈশিষ্ট্য নির্ধারণ করতে হবে এমনভাবে যেন বিষয়টি সুনির্দিষ্ট হয়ে যায় এবং সেই বিষয়ে কোনো অস্পষ্টতা এবং কোনো ধরনের অনিশ্চয়তা যেন অবশিষ্ট না থাকে না হলে গারার পাওয়া যাওয়ার কারণে ক্রয় বিক্রয়টি এটি বৈধ হবে না যেমন যে সকল জিনিস বড় ধরনের কোন প্যাকেটিং করা থাকে প্যাকেট করা বস্তু এটার যখন ক্রয় বিক্রয় হয় তাহলে এখানে একটি বড় ধরনের জটিলতা থাকে অনেক সময় বিষয়টি এমন থাকে যে প্যাকেটের ভিতরে আসলে পণ্যটি কি অবস্থায়। এটি বোঝার কোনো উপায় নেই যে প্যাকেটের মধ্যে পণ্যটি কীরকম অবস্থায় আছে কিন্তু এখন এই প্যাকেটিং করা অবস্থাতেই তোমাকে কিনতে হবে তো প্যাকেটিং করা অবস্থায় যদি দ্রব্যের মান সম্পর্কে দ্রব্যের কোয়ালিটি সম্পর্কে ধারণা না পাওয়া যায় আর ওই অবস্থাতেই যদি দ্রব্যের ক্রয় এবং বিক্রয় সম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে এখানে একটি বিষয়ের অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকে যাচ্ছে কার্টুনের ভিতরেই জিনিস থেকে যাচ্ছে ওই অবস্থাতেই ক্রয় বিক্রয় করতে হচ্ছে প্যাকেটের ভিতরেই জিনিস থেকে যাচ্ছে প্যাকেট খোলা যাবে না কার্টন খোলা যাবে না এই ধরনের কথার উপরে এবং কার্টুনের ভিতরে পণ্যের কি অবস্থা সেই পণ্যের গুণগত মান পণ্যের ধরন এবং পণ্যের যে বৈশিষ্ট্য সেটা অস্পষ্ট থেকে যাচ্ছে তাহলে পণ্য নির্ধারিত হয়েছে যে এখানে কি পণ্য কি পণ্যের যে প্রকৃতি সেটাও নির্ধারিত হয়েছে কিন্তু পণ্যের যে বৈশিষ্ট্য সেটা অস্পষ্ট থেকে যাচ্ছে পূর্ববর্তী যে সকল ফকিহগণ তাদের কিতাবের মধ্যে এর দৃষ্টান্ত উল্লেখ করা হয় যেমন কোন ফল তার যে উপরের যে আবরণ সে আবরণের মধ্যেই এটাকে রেখে বিক্রি করা হচ্ছে কোন কোন ফল আছে যেটার আবরণ তো খুব হালকা সেটা আবরণযুক্তই থাকে এবং আবরণের উপর দিয়েই সেই ফলের প্রকৃতি এবং সেই ফল সম্পর্কে ধারণা পাওয়া যায় আবার কোন কোন ফল এমনও আছে যেই ফলের আবরণের উপর দিয়ে সেই ফলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় না যেমন আমরা বুঝতে পারি একটি দৃষ্টান্ত যেমন নারকেল নারকেলটা যখন নারকেলে পরিণত হয় ডাব না নারকেল হিসেবে যখন এটা ক্রয় বিক্রয় হয় তখন নারকেলের উপরের যে সম্পূর্ণ খোসা এটা এমন একটা খোসা যে এটা থেকে আলাদা করে নারকেলটা ক্রয় বিক্রয় যদি করা হয় তাহলে কিন্তু নারকেলটা সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা আরও সুনির্দিষ্টভাবে এটাকে বুঝতে পারে যে কি ধরনের পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে কারণ নারকেল অনেক সময় উপর দিয়ে অনেক বড় থাকে ভিতরে মূল নারকেলটা ছোট বের হতে পারে উপর দিয়ে নারকেলটা ভালো দেখা যায় ভিতরে মূল নারকেলটা নষ্টও থাকতে পারে কিন্তু নারকেল যদি এটাকে উপরের খোসাটা ছাড়ায় মূল নারকেলটা যদি বের করা হয় তাহলে ওটা কিন্তু সমস্যা নেই এবং ওভাবেই নারকেল থাকতে পারে এবং ওভাবেই নারকেল ক্রয় বিক্রয় হয় এখন উপরের খোসা থেকে যাওয়ার কারণে এখানে নারকেল সম্পর্কে একটা অস্পষ্টতা অনিশ্চয়তা তথা গারার থেকে যাচ্ছে ডাব সম্পর্কে এটা সম্ভব না তাহলে এখানে একটি অস্পষ্টতা আল জাহালা ফি সিফাতি হাক ক্রয় বিক্রয়ের যে ম্যাটার ক্রয় বিক্রয়ের যে পণ্য মূল্য এর যে কোনো একটির বৈশিষ্ট্য যদি অস্পষ্ট থেকে যায় অনিশ্চয়তার মধ্যে থেকে যায় তাহলে এটি নিষিদ্ধ ব্যয়ুল গড়ারের মধ্যে পড়বে তবে এখানে সিফাত এখানে যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে ব্যাপারটি একটু ব্যাখ্যার প্রয়োজন এবং ফুকাহাম ফকিহগণ এই বিষয়টি আরও ব্যাখ্যা দিয়েছেন কারণ এই যে প্যাকেটিংয়ের কথা বললাম পণ্যের বা ফলের উপরের যে খোসার কথা বলা হলো আবরণের কথা বলা হলো তো এটা কিন্তু সব ফলের আবরণ এক রকম নয় এবং সব বস্তুর প্যাকেটিংও রকম নয় প্যাকেট এবং প্যাকেটিং কার্টুন এবং ফলের আবরণ এর মধ্যে পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্যের ভিত্তিতে এখানে ক্রয় বিক্রয়ের বৈধতা এবং অবৈধতা এবং এটির কারোর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার মধ্যে কিছুটা তারতম্য আছে প্রিয় দর্শক আমাদের আজকের সময় শেষ আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী পর্ব শোনবার আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়ালাম আলিকুম রহমতুল্লাহ রহমতুল্লাহাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 আল্লার নৈকট্য লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা ইসলামিক ইসলাম এসেছে আরবি মূল শব্দ বা সালমুন থেকে যার অর্থ শান্তি शांति बोम अनेक आगे पड़े गोहम्मद सल्लाम जन्मग्रहण करें